বাংলা মানবতা সমাধান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 তাদের কথা যদি আমরা দেখি মহানবী সালাম তার কোন স্ত্রী ও কন্যার মোহর চারশো আশি গ্রাহাম বা চোদ্দোশো গ্রাম ওজনের রৌপ্য মুদ্রা এর বেশি ছিল না চোদ্দোশো গ্রাম এক কেজি চারশো গ্রাম রূপর দাম কত কম নয় এসব বলছেন এর থেকে বেশি ছিল না তার মানে এর কম ছিল মা খাদিজা রাজে আল্লাহ তালা আনহার মোহর ছিল বিশটা জওয়ান উঠিনি আল্লাহর নবীকে দিতে হয়েছে প্রথম বিবাহ আল্লাহর নবীকে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 চোরে চুরি করে লুকিয়ে লুকিয়ে চুরি করে এবং তার কাছ থেকে সহজে নিয়ে আর দিতে চায় না তাই কোন অনিবার্য কারণে স্ত্রীকে তালাক দিলে তার মোহরিয়ে নিয়ে স্ত্রীর অধিকার নষ্ট করা যাবে না যদি স্ত্রী তালাক চায় তাকে মোহর ফেরত দিতে হবে কিন্তু আপনি তাকে তালাক দেবেন আর তার মোহর ফেরত নেবেন এটা আপনার জন্য জায়েজ না আল্লাহ তালা বলছেন ওয়াই তুমাল তাহলে তোমরা তা গ্রহণ করো না ফিরিয়ে নিও না তোমরা কে অন্যায়ভাবে ভাবে পাপ রূপে তা গ্রহণ করবে কিংবা অপবাদ রূপে গ্রহণ করবে সংসর্গ করেছ তার সাথে বাস করেছো। তার যৌন খোদা নিবারণ করেছো এবং তার কাছ থেকে তুমি যৌন সুখ অনুভব ভোগ করেছো। অতএব ফিরিয়ে নিও না দেখছেন মোহর দিয়ে ফিরিয়ে নিও না আর ইয়ে মোহর দেওয়ার আগে নিতে চাচ্ছে এ পুরুষ আর কোন পুরুষ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 এমনি তালাক দিও না তাকে কিছু দাও যেমন পারবে গরিব তার গরিবী হিসাবে কম দেবে যার যেমন ক্ষমতা আছে প্রচলিত প্রথা হিসাবে প্রচলিত নিয়ম হিসাবে হাক্কান আলাল মোহসিনিন এটা হচ্ছে সৎকর্ম নেক মানুষদের কাছে অধিকার সুরাবাকার দুশো ছত্রিশ নম্বর আয়াত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 এখন আপনি তালাক দিবেন কি জন্য সে মেয়েটাকে ছাড়বেন কি জন্য রসুল্লাহ সবথেকে বড় গুনাহগার সেই ব্যক্তি যে এক মহিলাকে বিবাহ করে তারপর তার সঙ্গে আমি তোমাকে রাখবো না আবার একটা নতুন বিয়ে করব। এরকম আছে অনেক লোক এরকম অনেক লোক আছে এরকমও অনেক লোক আছে ওয়াজা আর তার মোহরও দিল না এটা কে সব থেকে বড় গুন সবথেকে বড় পাপি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 সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদের সোল্লা সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে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 সমগ্র জীবনকে কে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন প্রতি মঙ্গলবার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দা স্টুডেন্ট অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল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 আর দু নম্বর হলো সেই ব্যক্তি যে কোন মানুষকে মজুরি খাটায় কিন্তু তাকে তার মজুরি দিতে ফাঁকি দেয় আর তিন নম্বর হল রাজু যে খাম খা পশু হত্যা করে খাম খা শিকার শিখছে ফট করে একটা চড়ুই মারলো ফট করে একটা হরিণ মারলো খাম কা তাকে খায় না যে হালাল পশু শিকার করে খাবো তা না খাম খাতে ধ্বংস করে বেড়াচ্ছে এ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপি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 জীবন্ত করা তো সেই জাহিলি যুগে মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে না যে কেন তাকে হত্যা করা হয়েছে গেল। গেল পার পেয়ে আইনের যে টাকার বলে কিমা ঘুষের বলে এ আইন থেকে সে বেঁচে গেল কিন্তু কাল কে আমাতে বাঁচার উপায় আছে না লুকোবার উপায় আছে ইমান যদি না থাকে আলাদা কথা কিন্তু ইমান যদি থাকে আল্লাহর প্রতি পরকালের প্রতি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 বাবা পোন দিতে পারেনি আবার এ যদি মেয়ে হয়ে আসে তাহলে তো সর্বনাশ বলবে একে তো দিতে পারে না বাবা ফকির তারপর আবার মেয়ে জন্ম দিল জন্ম কি ও দিয়েছে হায় হায় হায় নিজের ছেলেকে কিছু বলে না বয়ের দোষ যত দোষ নন্দ ঘোষ হ্যাঁ সর্বদোষ এসে বয়ের ওপর কেন মেয়ে হলো আল্লাহ মু তো পন দিতে পারেনি তার উপর আবার মেয়ে হলো কেন সমস্যা বিশাল সমস্যা এখন এই ব্যাপারে লঙ্ঘিত হচ্ছে নারী অধিকার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 অভিভাবকের অনুমতি জরুরি যেমন মেয়ের পছন্দ জরুরি এখন মেয়ের এক জায়গায় পছন্দ নয় বাবা জোর করে বিয়ে দেবে তাও না বাবাও জোর করে কোনো মেয়েকে সাথে পারে না তাহলে যদি পছন্দ না করে করে তাকে জোর বিয়ে দিতে পারবে তাহলে সেই মেয়েটা যদি জীবনে বলে যে আমি ওই ছেলেটাকে ছাড়া বিয়ে করব না তাহলে তাকে তো আর কখন জীবনে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করতে পারবে না পারবে না কিন্তু সেই মেয়েটার এটা ভুল যে ওই ছাড়া দুনিয়াতে আমার পুরুষই নেই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 ও এক এক ক্ষেত্র আছে ক্ষেত্র আছে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আমাদের সংসারে শান্তি ফিরে আসুক সবাই সুখে এক অপরকে নিয়ে আত্মীয় সজন নিয়ে আমাদের বিয়ে হোক সংসার হোক এই কামনা করে দর্শক মণ্ডলী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওসল্লাহ নবীন মোহাম্মদ আল আলহিহি ওয়াসাবি আজমাইন ওসালাম আলিকুম রহমতুল্লাহ বারাকাত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 জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার্লাহাদ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 हादी नम्बर पांच तेतर सल्लम कुरान तीन भाग्य कर द्वित हलो समी एवं कारो मुखेक्षी नन तृत्य हलो लाम पलाम जन्म नी